বাংলা আল্লাপ সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ শয়তানকে আলহামতাল্লাহ জান্নার থেকে দুনিয়াতে নামিয়ে দিলেন এবং পরবর্তীতে আদম এবং হাবা আলাহিসাল্লাম তাদেরকেও জান্নার থেকে আলসু মহামতাল দুনিয়াতে নামিয়ে দিলেন শয়তান ভুল করেছিল এবং আদম এবং হাওয়া আলাহিস্লাম তারাও ভুল করেছিলেন কিন্তু উভয়ের মধ্যে একটি মৌলিক পার্থক্য বিদ্যমান সেটা হচ্ছে শয়তান সে ভুল করার পর অহংকারে স্ফীত হয়েছিল এবং তার ভুলের উপরে সে অটল ছিল এ কারণে আমরা দেখতে পাই আল্লাহ সম্পর্কে বলেছেন যে কাছে আমরা দেখতে পাচ্ছি আদম এবং হাওয়া আল্লাহাম তারা ভুল করার পর লজ্জিত হলেন আল্লাহ করলেন ফলে আলোসবা তাদের তৌবা কবুল করে আদম আলাকে নবুয়াদ দিয়ে আরো সম্মানিত করলেন এবং পরবর্তীতে আল্লাহ আদম এবং হাওয়া আলাকে দুনিয়াতে প্রেরণ করলেন সুতরাং উভয়ের মধ্যে যে মৌলিক পার্থক্য বিদ্যমান সেটা আমরা কুরআনের বক্তব্য দেখতে পাই শয়তান তাকে অপরদিকে আদম এবং হাব আলাহিসাল্লাম তাদেরকে যখন আলসু মহামতাল নেমে যেতে বলছেন আলসু মোল্লা কোমল ভাষায় বলছেন তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও এই ভাষাগত পার্থক্য এখান থেকে আমরা আরেকটি তথ্য লাভ করতে পারি সেটা হচ্ছে শয়তান অভিশক্ত অবস্থায় জানার থেকে বহিষ্কৃত হয়ে গেছে এবং কোনদিন সে আর পুনরায় জাননাতে প্রবেশ করতে পারবে না কিন্তু আদম আলা এবং তার সন্তানদের জন্য পুনরায় জাননাতে প্রবেশ করার সুযোগ রয়ে গেছে চিন্তিত ছিলেন শয়তান যেভাবে তাকে ইতিপূর্বে বিভ্রান্ত করেছিল পথভুষ্ট করেছিল তিনি আশঙ্কা করছিলেন তার সন্তানদেরকেও না শতান আবার সেভাবে পথভৃষ্ট করে ফেলে এবং এ কারণেই আল্লাহ মোহাম্মতাল্লাহ আদম আলাকে অভয় দিয়ে বলছেন আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও এরপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন হেদায়ত এসে পৌঁছে তবে যে ব্যক্তি আমার সেই হেদায়ত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে আর না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত কিংবা সন্তপ্ত হবে আলোসবা অভয় দিচ্ছেন যারা সেই হেদায়তকে অনুসরণ করবে তাদের চিন্তিত বা প্রেশন হওয়ার কোন কারণ নেই কিন্তু এই হেদায়ত কি এই হেদায়ত হচ্ছে আসমানি কিতাব সমূহ যেটা আলসুবাতা যুগে যুগে নবিরাসুল্লের উপর মালাইকাদের মাধ্যমে প্রেরণ করেছেন মানব সন্তানদের কাছে এবং এটাই হচ্ছে আলো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 যে সমস্ত লোকেরা এই হেদায়তকে অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে তারাই হচ্ছে যা ঘটেছিল সেটা হচ্ছে বলছেন আপনি তাদেরকে আদমের দুই সন্তানের দুই পুত্রের বাস্তব বিবরণ ঘটনা পাঠ করে শুনিয়ে দিন আদমের দুই সন্তানের বৃত্তান্ত আপনি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দেন কাদের কথা বলা হচ্ছে এখানে আহিনার ইহুদিদেরকে ইঙ্গিত করে কেন বিশেষ করে ইহুদিদেরকে ইঙ্গিত করে এই কথা বলা হচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে ইহুদিরা তাদের নিকট স্পষ্ট দলিল এবং প্রমাণ থাকার পরও শুধুমাত্র প্রতিহিংসার কারণে আল্লাহ রাসুল সাল্লাহামকে সর্বশেষ রাসুল হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল অস্বীকার করেছিল এই কারণে তাদেরকে আদমের দুই সন্তানের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আলো বলছেন তাদেরকে আপনি দুই সন্তানের ঘটনাটি দিন এর কারণ হচ্ছে আদমের দুই সন্তানের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল সেখানে আমরা দেখতে পাই একজন অপরজনকে যখন হত্যা করার জন্য উদ্যত হয়েছিল এবং শেষ পর্যন্ত হত্যা করেছিল সেই ঘটনার পেছনে মূল কারণ ছিল প্রতিহিংসা প্রতিহিংসার কারণে নিজেকে বড় মনে করা প্রতিহিংসা থেকে আমরা দেখতে পাই অহংকারী সৃষ্টি প্রতিহিংসার কারণে শয়তান আদম আকে সিজা করতে অস্বীকৃতি প্রতিহিংসার কারণে রাসুল্লাহ সত্য নবী সর্বশেষ রাসুল হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং প্রতিহিংসার কারণে আদমের দুই সন্তানের মধ্যে প্রথম মানব সন্তান হত্যাকাণ্ডের সেই ঘটনাটি ঘটেছিল নময় কবু মিন্তক যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানী কবুল হল অন্যজনের কবুল হল না তাদের একজন বলল আমি তোমাকে হত্যা করবই অপরজন বলল আল্লাহ মুতাকিদের কুরবানি কবুল করে থাকেন সুতরাং কোরআন থেকে আমরা দেখতে পাচ্ছি হত্যাকাণ্ডের পেছনে মূল ঘটনার আলসু যা উল্লেখ করেছেন সেটা হচ্ছে কুরবানী কবুল না হওয়ার ঘটনা আদম আলাহামের দুই সন্তানের নাম আলু কুরআ উল্লেখ করেননি। কিন্তু রাসুল্লাহ সাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন এই দুই সন্তানের নাম হচ্ছে হাবিল এবং কাবিল কাবিলের কুরবানি কবুল হয়নি হাবিল কুরবানি কবুল হয়েছিল এবং পরবর্তীতে কাবিল প্রতিহিংসাবশত তার ভাই হাবিল কে হত্যা করেছিল হাবিল বলেছিল ان تبو وابي اثم واثمك فتكون من اصحاب النار وذلك جزاء الظالمين اما কি হত্যা করার জন্য আমার প্রতি তুমি হস্ত প্রসারিত করলেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াব না আমি তো জগৎসমূহের রব আল্লাহকে ভয় করি আমি এটাই চাই যে তুমি আমার এবং তোমার পাপের ভার বহন করে জাহান নামি হাও এবং এটাই হচ্ছে জালিমদের কর্মফল আল্লাহ বর্ণনা করছেন অতঃপর তার প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যায় পরিচিত করল এবং সে তাকে হত্যা করলো ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং সব শেষে আল্লাহ সহ একটি কাক প্রেরণ করলেন সদ আসমি ফিন এবং এরপর আলোচনা তাহলে একটি কাককে প্রেরণ করলেন যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় তা দেখানোর জন্য মাটি খনন করতে লাগলো মাটি খুঁড়তে লাগল তখন কাবিল আফসোস করে বলল সে বলল হাই আমি কি এই কাকের মতোও হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশটি গোপন করতে পারি অতঃপর সে অনুতপ্ত হল এই হত্যাকাণ্ডের ঘটনা থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে তার মধ্যে প্রধান দুইটি বিষয় হচ্ছে এক নম্বর প্রতিহিংসা প্রতিহিংসার ভয়াবহ পরিণাম এবং দুই নম্বর অন্যায় হত্যাকাণ্ড বা জুলুম জুলুমের পরিণাম কাবিল হাবিলকে হত্যা করেছিল বাহ্যিকভাবে যদি আমরা ফলাফল বিচার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কাবিল হাবিল বিজয়ী হয়েছে বিশ্লেষণ করি আমরা দেখতে পাই কাবিল বিজয়ী হয়েছে হাবিল নিহত হয়েছে কিন্তু বাস্তবে প্রকৃত অর্থে কাবিল হয়েছে পরাজিত এবং আলোচকালা বলেছেন ফ আসবাহ খি রীন ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল হাবিল বলেছিল যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্তপ্রসারিত করো হাত বাড়াও তবু আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্তপ্রসারিত করব না এই ঘটনাটি থেকে আমরা দেখতে পাচ্ছি নিহত হওয়াকে জালিম অবস্থায় বেঁচে থাকার থেকে প্রাধান্য দিয়ে থাকেন এবং একই সাথে এই ঘটনার মাধ্যমে পৃথিবীতে প্রথম মানব সন্তান হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল রাসুল্লাহ সাল্লাম বলেছেন অন্যায় ভাবে কোন একজন মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমল নামাতে যুক্ত হয় কেননা সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে এই জুলুমের ভয়াবহ পরিণাম সম্পর্কে বলেছেন সাবধান করে দিয়ে যে ব্যক্তির উপর তার ভাইয়ের সম্মানহানি অথবা অন্য কোন প্রকারের জুলুম রয়েছে সে যেন আজই তার কাছ থেকে সেটাকে মুক্ত করে নেয় সেই দিন আসার আগে যেদিন তার নিকট দিনার বা দীহাম কিছুই থাকবে না যদি তার নিকট কোনো সৎকর্ম থাকে তবে তার জুলুম পরিমাণ নেকি সেখান থেকে কেটে নিয়ে যাওয়া হবে আর যদি তার কোন নেকি না থাকে তাহলে মজলুমের গুনাসমূহ নিয়ে জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে এবং এ কারণে আমরা দেখতে পাচ্ছি হাবিল আল্লা সোহাম্মতাল্লাহকে ভয় করেছিল সে বলেছিল আমি তো জগৎসুমের রব আল্লাহকে ভয় করি হাবিল বলেছিল আমি চাই যে আমার পাপ এবং তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও অতপর তুমি জাহান নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর এটাই হচ্ছে অত্যাচারী জাস্তি সব শেষে আমরা এগিয়ে যাচ্ছি জীবনের ঘটনা তার মৃত্যুর ঘটনার দিকে। বলেছেন তোমাদের দিনগুলো দিবসগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হচ্ছে জুমুয়ার দিন জুমা এই দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তার মৃত্যু হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটি হবে আদম আলাহ ইসলামকে যখন সৃষ্টি করা হয়েছিল আল্লাহ তার পৃষ্ঠদেশে মৃদু আঘাত করলেন ফলে আদম তার পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসলেন এবং আল্লাহ রুহের জগতে এই ঘটনাটি সংঘটিত করেছিলেন এবং সবাইকে একটি আকৃতি প্রদান করেছিলেন আমাদের জানা নেই তাদেরকে কোন আকৃতি প্রদান করা হয়েছিল কিন্তু সবাই আদম আলাহ ইসলামের সমস্ত বংশধরেরা আদম আল্লাহ ইসলামের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসলেন এবং সমস্ত সন্তানদের উভয় চোখের মাঝখানে চক্ষুদয়ের মাঝখানে আল্লাহ সুমত্লা এক ধরনের আলোর ব্যবস্থা করে দিলেন আলম আলাহাম তার সন্তানদের চাইলেন এরা কারা আল্লাহ বললেন। এরা হচ্ছে সবাই তোমার তোমার আলম আল্লাহাম তার সন্তানদের দেখতে লাগলেন এবং দেখলেন যে তাদের চোখের মাঝখান থেকে আলো বের হয়ে আসছে এবং তিনি তার একজন সন্তানের দিকে তাকালেন এবং দেখলেন তার চোখের মাঝখান থেকে বেশ উজ্জ্বল আলো বের হয়ে আসছে আদম আলা তাকে পছন্দ করলেন এবং আল্লাহ সুহাম কাছে তার পরিচয় সম্পর্কে জানতে চাইলেন আল্লাহ সুহাম্মাল তাকে বললেন ইনি হচ্ছেন তোমার বংশধরদের মধ্যে একজন ব্যক্তি ইনি হচ্ছেন তোমার বংশধরদের মধ্যে একজন ব্যক্তি যার আগমন ঘটবে শেষ জামানায় তার নাম হচ্ছে দাউদ সুবাহ আল্লাহ সুহাম্ম যখন দাউদ আলাকে আদম আলা সাথে পরিচয় করে দিচ্ছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যার আগমন ঘটবে শেষ জামানায় দাউদ আল্লা বন ইসাইলিদের একজন নবী ছিলেন তিনি যদি শেষ জামানার একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমাদের অবস্থান কোথায় আমরা কতটা তার সন্তান দাউদ সম্পর্কে নিকটবর্তী আলম সে কতদিন ষাট বছর আদম আলা সাল্লাম তার সন্তান হিসেবে দাউদ দাউদামকে ভালোবেসে ছিলেন এবং যখন তিনি জানতে পারলেন তার সন্তান দাউদ ষাট বছর হায়াত লাভ করবেন তিনি আলাহ সুমান্তাল কাছে সুপারিশ করলেন অনুমতি প্রার্থনা করলেন তার হায়াত থেকে অর্থাৎ আদম আলা হায়াত থেকে যেন চল্লিশ বছরের আল্লাহ আদমকে বললেন তবে কিন্তু এটা লিপিবদ্ধ করে রাখা হবে এবং সংরক্ষণ করা হবে অর্থাৎ অন্য কথাই বলতে গেলে আল্লাহ সুহামতাল্লাহ আদম বলছেন তুমি যা বলছ ভেবে বলছ তো আদম আলা বললেন হ্যাঁ ফলে তাই হল এবং এই ঘটনাটি সংরক্ষণ করা হলো। এবং এই ঘটনাগুলো আমরা আলোচনা করছি এগুলো সৃষ্টি জগতের একেবারে শুরুর দিকের ঘটনা এবং আলোসু মহামতাল আদম আলাহিস্লামকে জানিয়ে দিয়েছিলেন যে তার এক হাজার বছর হায়াত প্রদান করা হয়েছে বা তিনি এক হাজার বছর বেঁচে থাকার কথা ছিল কিন্তু সেখান থেকে তিনি ৪০ বছর দাউদ আলাহিসামকে দিয়ে দিলেন এরপর এর ঘটনা আদম আলাইস্লাম যখন দুনিয়াতে বসবাস করতে লাগলেন ধীরে ধীরে সময় গড়াতে লাগল বহু বছর গড়িয়ে গেল অবশেষে যখন তার নয় শত বছর বয়স হয়ে গেল মৃত্যুর ফেরেস্তা মালাকুল আলমের কাছে আগমন করলেন এবং তাকে বলা হল আপনি কি প্রস্তুত মৃত্যুর জন্য আমরা জানি আল্লাহ আম্বিয়াদের কাছ থেকে রুহ কবজ করার সময় মালাকুল মাউদ এসে তাদেরকে প্রস্তুত হতে বলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত কিনা আলম আলাহিস্লাম তিনি বললেন আমার তো আরো চল্লিশ বছর বেঁচে থাকার কথা মৃত্যুর ফেরস্তে মালাকুল মাহুদ বললেন আপনি কি আপনার আয়ু থেকে চল্লিশ বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দেননি আদম আলা অস্বীকার করলেন এবং ইহা দৃষ্টি ফাজাহাদা আদম ফাদা আদম অস্বীকার করেছিল তাই আদমের সন্তানেরাও অস্বীকার করে অনাসিয়া আদম ফিয়া আদম ভুলে গিয়েছিলেন তাই তার সন্তানেরাও ভুলে যায় ও আখতা আদম ফিয়া এবং আদম ভুল করেছিলেন তাই তার সন্তানেরাও ভুল করে আদম আলাহিসাল যখন এই ঘটনাটিকে অস্বীকার করলেন মূলত আদম এই ভুলে যাওয়া এটা মানুষের একটি স্বভাব বা প্রকৃতি এবং আমরা জানি ইনসান শব্দটি আরবি ইনসান শব্দটি এসেছে নাসিয়ান শব্দ থেকে এবং নাসিয়ান শব্দের অর্থই হচ্ছে ভুলে যাওয়া বা এমন একটি সত্তা যে কোনো কিছু ভুলে যায় সুতরাং আদম আলা যখন অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি মূলত ঘটনাটি ভুলে গিয়েছিলেন যে তিনি তার জীবন থেকে চল্লিশ বছর আয়ু দাউদকে প্রদান করেছেন তিনি কখনো এই মিথ্যার কথা বলেননি এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে কারণ আদম তিনি হচ্ছেন আল্লাহর একজন নবী আল্লাহ আমাদের মধ্যে তিনি একজন ব্যক্তি এবং আল্লাহ সুম্লা তার নবীদেরকে পাপ কাজে লিপ্ত হওয়ার ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন সুতরাং তারা গুণাহের কাজে লিপ্ত হন না আদম এই ঘটনাটিকে ভুলে গিয়েছিলেন এবং যেহেতু তিনি ভুলে গিয়েছিলেন সে কারণে ক্ষমা করে এটা আলোসঅ মহামের পক্ষ থেকে একটি ভুল ছিল এবং আলোসু মোহাম্মেন এবং আমরা দেখব যে আমাদের জীবনেও মানুষ হিসেবে এই ভুলে যাওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা আমরা অনেক সময়ই পূর্বের কোন একটি বিষয় মনে রাখতে পারি না যেমন আমরা দেখতে পাচ্ছি আদম আলাহিস্লাম যখন চল্লিশ বছর হায়াত দাউদুল্লাহিস্লামকে প্রদান করলেন নিঃসন্দেহে এটি অনেক বড় একটি ঘটনা এরপর আদম সালাম একসময় এই ঘটনাটি ভুলে গেলেন মনে করতে পারলেন না এবং আমাদের ক্ষেত্রে আমরা দেখি দৈনন্দিন লেনদেনে আমরা হয়তো আমি আপনাকে কোন একটা বিষয়ে বললাম আপনি আমার কাছে এক মাস পরে আসলেন এবং এসে আমাকে বললেন যে আপনি তো আমাকে এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন হয়তো আমি বলে বসতে পারি না আমি কখনই এই ধরনের প্রতিশ্রুতি প্রদান করিনি সাথে সাথে আপনি কি করবেন আপনি ধরে নেবেন যে আমি মিথ্যে বলছি এবং একটি ঘটনার জন্য সারা জীবনের জন্য আপনি আমাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করবেন আপনি নিশ্চিত যে আমি এই ধরনের কথা বলেছিলাম এখন আপনি মিথ্যা কথা বলছেন একটি ঘটনা সারা জীবনের জন্য আমাকে আপনার নিকট মিথ্যাবাদী বানিয়ে দেবে অথচ রাসুল সাল্লাম বলেছেন প্রয়োজনে তোমার ভাইয়ের জন্য সত্তরটি কারণ বা অজুহাত খুঁজে বের করো কাজেই আমাদের মানবীয় ভুল ত্রুটিগুলো আমাদের সবসময় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিত এবং মুসলিম ভাইয়ের জন্য আমাদের কোন একটি কারণ বা অজুহাত খুঁজে বের করা উচিত হয়তো তিনি ভুলে গিয়েছেন কোন একটি সমস্যার কারণে তিনি মনে করতে পারছেন না সরাসরি কখনোই আমাদের কাউকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা উচিত নয় এবং এরপর সব শেষে আদম কাছে সমর্পণ করলেন এবং তার রুহ তার দেহ এক করল এবং এটা যেই সময় ঘটেছিল আদম আলাহিম যখন মৃত্যুবরণ করলেন তখনকার মানুষ মৃত্যু সম্পর্কিত বিষয়গুলো তার বিস্তারিত জানতেন না যেহেতু এই বিষয়গুলো তাদের নিকট একেবারেই নতুন বিষয় ছিল আল্লাহ মহামতাল আসমান থেকে মালাইকা ফেরেস্তাকে প্রেরণ করলেন এবং তারা আদমান তাকে গোসল করালেন তাতে সমাহিত করলেন এবং তার জন্য কবর খনন করালেন সুতরাং এটাই হচ্ছে আমাদের পিতা আমাদের সবার পিতা সঈদিনা আদম আলা ঘটনা তার কাহিনী তার কাহিনী আমরা এখানেই শেষ করছি এবং আমরা আলসু মহামার কাছে দোয়া করছি যেন তিনি আমাদেরকে আমাদের পিতা আদম আলা সাথে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন সুবহান ইজতি ও সালামুল আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন